আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উপস্থিত দিনী বন্ধু আজকে আমরা এই পর্বে বিতিরের নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি এই কারণে যে ভিতর নামাজকে কেন্দ্র করে কিছু মতভেদ লোকদের মধ্যে দেখা যায় নামাজটি সম্পাদন করার সম্পর্কেও অনেকে প্রশ্ন করে থাকে সে কারণে এই বিষয়ের সম্পর্কে কিছু আলোকপাত করা আশা করি ভালো হবে প্রথমত আমাদের জানতে হবে যে বিপের নামাজ একটি ফজিলত পূর্ণ নামাজ এই নামাজের সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ তালা তোমাদেরকে একটি এমন নামাজ দ্বারা সহযোগিতা করেছেন যে নামাজটি লাল উটের চাইতেও উত্তম এটি একটি আরবি পরিভাষা তারা যখন সবচেয়ে সুন্দর মাল সম্পদের আলোচনা করেন বা উপমা দেন তখন তারা এই কথা বলতেন যে লাল উটের চাইতেও উত্তম অর্থাৎ যেকোনো সম্পদ থেকে এই নামাজটি উত্তম তিনি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা কথা বলেন কে আহমাদ মাজা এবং হাক বর্ণনা করেছেন আর বলেছেন। আমরা দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টি জানব নামাজ সম্পর্কে সেটি হচ্ছে যে বিপিরের নামাজ আসলে এশার নামাজের অংশ নয় কোথাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ এভাবে যে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে কিছু সুনত নামাজ আছে সেটা সুনতে মোয়াক্কাদা হোক বা গের মোয়াক্কাদা হোক যেই ফরজ নামাজের সাথে যে সমস্ত সুননত নামাজ আছে সেটা সেই ফরজ নামাজের সাথে সম্পর্ক বা সেই ওয়াক্তের সাথে সম্পর্ক যেমন জহরের ফরজ নামাজ চার রাকাত কিন্তু ফরজ নামাজের পূর্বে আবার সুনত নামাজ আছে চার রাকাত তাহলে এই সুনত নামাজটিকে বলা হবে যে জহরের নামাজের সাথে এক সম্পর্ক বা জহরের নামাজের একটি নামাজের পর দু আছে তাহলে বলা হবে জহরের নামাজের সাথে সেই দুই রকাত সুনতের সম্পর্ক আছে বা সেই দুরাকাত জহরের নামাজের একটি অংশ তবে ফরজ নামাজ না তো বিটের নামাজ এরকম এশার নামাজের অংশ নয় বা এশার নামাজের সাথে এর সরাসরি সম্পর্ক নেই আমরা এ কারণে কথাটি বলছি যে অনেক ভাই মনে করেন যে এশার নামাজ পড়লেই হয়তো আমাকে এখন নামাজ হবে। আর যেমন অন্যান্য ফরজ নামাজের শেষে এই সুন্দর নামাজগুলি পড়া হয় মনে হয় বিতের নামাজটাও এশার নামাজের পর পড়তে হবে এটা হতো ওই ধরনেরই নামাজ কিন্তু আসলে এরকম না বিতের নামাজ কিন্তু আসলে রাতের নামাজ তাহাজের সাথে সম্পর্ক বা তারই অংশ যদি শেষ রাতে সে চেতন পাবে না উঠতে পাবে না উঠতে পারবে না তাহলে সে যেন পড়ে নেয় আর যে ব্যক্তি বিশ্বাস রাখবে দৃঢ় বিশ্বাস থাকবে যে সে আখের বা শেষ রাতে উঠতে পারবে সে যেন আখেরে সে যেন শেষ রাতেই পড়ে কেরাত আের লাইল কারণ শেষ রাতে বেতির পড়া বা কেরাত পড়া বা নামাজ পড়া মাহদুর আতুল ওয়াজা আলী কাহদাল সেটা আল্লাহ তালার কাছে সাক্ষীপ্রাপ্ত এবং সেটাই উত্তম তাহলে বুঝা গেল যে বিতের নামাজ সে ব্যক্তি এশারের নামাজের পর পড়বে যে শেষ রাতে বা জাগার তার মধ্যে আশঙ্কা আছে কিন্তু যে ব্যক্তির এটা আশঙ্কা নেই বরং সে বিশ্বাস মনে করে যে সে হজরের নামাজের পূর্বে চেতন পাবে উঠতে পারবে এবং তাহার নামাজ পড়বে তাহলে সে যেন তাহার যুদের নামাজের পর সেই বিতরের নামাজ পড়ে নেয় অর্থাৎ বীতের নামাজটি আসলে এশার নামাজের অংশ নয় তারই এই দলিল আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবার জানা দরকার যে নামাজের সময়সীমা কি মানে এই নামাজটি কখন থেকে কখন পর্যন্ত পড়া যেতে পারে প্রত্যেক নামাজের একটা সময় আছে হজরের নামাজের যেমন একটা সময় আছে কাক ভোর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত সেরকম বিতের নামাজের সময়টা কি বিতের নামাজের সময়টি হচ্ছে পর থেকে নিয়ে খোঁজর পর্যন্ত এর সময়সীমা আল্লা রসুল্লা পূর্বের হাদিসে এই আলোচনাটি বর্ণিত হয়েছে এবং তারপরেও অন্য এক হাদিস আল্লাহ রসুল বলছেন আল বিতাল বিতরের সময়সীমা হচ্ছে এশার নামাজ থেকে নিয়ে চতুর্থ পয়েন্টে নামাজের সম্পর্কে যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে বিতের নামাজ কি ওয়াজিব মানে বীতের নামাজ কি আমাদের জন্য পড়া জরুরি এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু মতভেদ আছে যে আলোচনাটে আমি পরে করব কিন্তু নামাজ ও আজীব নয় ফরজ নামাজ ব্যতীত কোন নামাজই ও আজিব না ফরজ নামাজ যেগুলো সেটাই ফরজ বা সেটাই ওয়াজিব এছাড়া বাকি সমস্ত নামাজ নফলের মধ্যে তবে নফলের নফলের গুরুত্ব এসেছে কিছু নার গুরুত্ব এসেছে তবে যার গুরুত্ব এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লি সাহেমিনসুলের সাল্ল সাল্লামের এই কথাগুলির দিকে ধ্যান দেওয়া দরকার তিনি বলছেন এটি সুনত আল্লাহ রসুল এটা সুন হিসাবে তোমাদের মাঝে রেখেছেন হাদিসটিকে ইমাম নাসাই বর্ণনা করেছেন প্রথম খন্ড হাদিস নম্বর এক হাজার পাঁচশো বিরাশি হাদিস আল্লাহ আমরা ক্লিয়ার হলাম যে বলে গেছেন। এবার পঞ্চম পয়েন্ট বীতির নামাজের সম্পর্কে যেটি জানব সেটি হচ্ছে বীতির নামাজের সংখ্যা কত মানে কত রাকাত বীতির পড়তে হয় বন্ধুগণ অন্য এক হাদিসে তিন রাকাত বলেছেন অর্থাৎ তিন রাকাতের মাধ্যমে মানুষ বীতির পড়তে পারে আরেক হাদিসে পাঁচ এবং সাত পর্যন্ত বিতের নামাজের সংখ্যার কথা বলেছেন আমরা এ সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরিফা নামাজ তাই যে ব্যক্তি পাঁচ রকাতের মাধ্যমে আর যে ব্যক্তি তিন রাকার দ্বারা বিতির পড়তে চায় আর যে ব্যক্তি এক হাদিসটিকে আবু দাউদ নাসাই ইবনে মাজা বর্ণনা করেছেন এবং হাদিসটি শহীদ সহিদ সুহান আবু দাউদ প্রথম খন্ড হাদিস নম্বর এক হাজার দুশো ষাট দেখা যেতে পারে তাহলে আল্লাহ রসুল স্পষ্ট যে ব্যক্তি এক রকাতের দ্বারা পড়তে চায় তাহলে সে যেন এক রাকাত পড়ে আরো একটি হাদিস বিষয়ে বর্ণনা করা ভালো হবে হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সম্পর্কে আয়েশা বলছেন যদি আল্লাহ আনহা কানা রসুল পর্যন্ত এশার নামাজ ছাড়া আল্লাহ রসুল ফজর নামাজের আগে এই মধ্যবর্তী সময় যে নামাজ পড়তেন যাকে তাহাজুদ বা ক্যাম বলা হয় বলছেন সেটা ছিলাম তাহলে মুসলিম বর্ণনা করেছেন আর হাদিস নম্বর এক হাজার যে আল্লাহ রসুল এক রাকাত দ্বারা বিতিন করতেন তাহলে ক্লিয়ার হওয়া যাচ্ছে দরিল প্রমাণ আর সহকারে যে বিতির নামাজ পাঁচ তিন এবং পড়া যায়। এই পয়েন্টের পর পয়েন্টে আমরা যে আলোচনা করতে চাচ্ছি যে বিতির নামাজ পড়ার পদ্ধতি কি প্রথম নম্বর এক রাখাত পড়ার পদ্ধতি কি এই প্রশ্নটি অনেকে বেশি করে থাকেন আমি বলবো ভাই যেহেতু একজন নামাজি মানুষ দুই রাখা তিন রাত চার রাত নামাজ পড়তে জানে তার মানে সে এক অবশ্যই পড়তে জানে এক রাত বৃত্তির পড়ার নিয়ম হচ্ছে আপনি তকবির তাহারিমা দিয়ে নামাজ শুরু করবেন সূরা সানা সূরা এবং অন্য সূরা মিলানোর পর যেভাবে রুপু করেন রুকু করবেন তারপর রুপু থেকে উঠে যেভাবে দোয়া পাঠ করেন বা ফুলিয়া দেন করেন সেভাবে করবেন পর সাজদায় যাবেন যে যদি আমি দয়া কোনো পড়তে চাই তাহলে কখন পড়ব সেটি একটু পরে বলা হচ্ছে এরপর যদি কোন ভাই তিন রেখে পড়তে চান তাহলে কিভাবে পড়বেন তিন রেকাত বৃতিরের নিয়ম দুইটি একটি হচ্ছে দুই রাকাত যেভাবে মানুষ নামাজ পড়ে সালাম ফিরায় সেভাবে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাই দিবে মুসাল্লি দেওয়ার পর একটু আগে যেভাবে এক বর্ণনা দেওয়া হলো সেভাবে এক রাকাত নামাজ করে নিতে হবে তাহলে তিন রাকাত হয়ে গেল এই আমলটি বর্তমান হারামাইন শারিফেন মক্কা এবং মদিনায় তাহাবের নামাজের পর বিশেষ করে রমজান মাসে এইভাবে পড়া হয় কেউ যদি পাঁচ রাকাত বা এর অধিক আল্লা রসুল সাত রাখার দ্বারা বিদির পড়তেন কিংবা পাঁচ রাখার দ্বারা বেতাসমিন এই নানাজের সংখ্যার মধ্যে কোন সালাম দিয়ে পৃথক পড়তেন না হাদিসটিকে যদিও আরো এক অন্য নিয়ম এই পাঁচ বা সাত রাখা পড়ার ব্যাপারে এসেছে তবে এটি সহজ নিয়ম বন্ধুগণ এরপরে একটি প্রশ্ন আসে যে ভিতরের নামাজে কিন্তুতটি পড়া কি যদি বৃতির নামাজটাই ওয়াজেব না হয় তাহলে কুনুত পড়াটা কখনো ওয়াজেব হতে পারে না বৃতির নামাজে যে কুনুত পড়তে হবে সেই কুনুত উভয়ে নিয়মে পড়া যেতে পারে যদিও ওলানা একরামের মধ্যে মতভেদ আছে যে কোনটি বেশি উত্তম তবে সেটা হচ্ছে কাবলার রুকু এবং বা মতে রুকু করার পরে দয়া কুনু পড়াটাই বেশি উত্তম এর দলিল আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন আল্লাহ রসুল্লাহামের হাদিসে উল্লেখ হয়েছে কানাউতের কাবলার রুকু আবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে রুকুর পরেও কুনুদ পড়ার নিয়ম এসেছে এই হাদিসটিকে আনস বিন মালিক রাজি আল্লাহ আনহ বর্ণনা করেন তিনি বলেন তারা তার রসুল্লাহ সাল্লা সাল্লাম বা আদার রুকু আল্লাহ রসুল পরে কুনুদ পড়েছেন এই হাদিসটিকে বর্ণনা করেছেন যাই হোক বুঝা যাচ্ছে এবং ওলামা মধ্যে মতভেদ হয়েছে যে কোন সময়ে কুনুদ পড়াটা বেশি উত্তম যেহেতু হাদিসে উভয় পক্ষেই দলিল এসেছে সে কারণে উভয় আমলটি জায়েজ ইনশাআল্লাহ ভিতরের নামাজের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো তবে দু তিনটি কথা বলার শেষ করার আগে বলে দেওয়া খুব জরুরি মনে করছি এক নম্বর হল দেশে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভিতরের নামাজকে ওয়াজেব মনে করে জরুরি মনে করে কিন্তু আমরা হাদিসে দেখলাম দলিল প্রমাণে আমরা ক্লিয়ার দেখলাম যে আল্লাহ রসুল স্বয়ং বলছেন बर सुन्नत शुंप, उमर बर्णना दी सफरती रसुल्लूल सफरे नाम आदाय करतें সে সময় সালাত সেটা হতো রাতের নামাজ বা তাহাজুদের নামাজ এইভাবে তিনি বাহনের উপর নামাজ পড়তেন যেদিকে সাড়ির মুখ যাক যেদিকে বাহন চোলাফেরা করুক এখানে একটি কথা আসে যে যদি বাহন কিবলামুখী তাহলে যদি না হয় সব সময়ের জন্য তিনি বলছেন যে যেদিকেই বাহনের মুখ তিনি ইশারার মাধ্যমে এই রাতের নামাজ আদায় করতেন ইল্লাহ ফারায় কিন্তু ফরজ নামাজ তিনি এইভাবে আদায় করতেন না বুঝা যাচ্ছে যে বাহনের উপর যে সমস্ত নামাজ পড়া যায় এই নিয়মে যেটা হাদিসে বর্ণিত হয়েছে হাদিস বোখারে বর্ণনা করেছেন হাদিস নম্বর তালিকান হাদিস নম্বর এক তাহলে বোঝা যাচ্ছে যে যেই নামাজ বাহনের উপর পড়া হয় সেটা ফরজ নামাজ হয় না আর আল্লাহ রসুল বিতিরের নামাজ এই বাহনের উপর পড়তেন দ্বিতীয় একটি কথা যেটা না বলে আলোচনা শেষ করা যাবে না সেটি হচ্ছে দেশের অধিকাংশ মানুষই মনে করে বা অধিকাংশ আলেমেই এটা ফতুয়া দিয়ে থাকে যে বিতিরের নামাজ তিন রাখাতেই পড়তে হবে এক রাখাতেও পড়া যাবে না তিনের অধিক পড়া যাবে না উপস্থিত বন্ধুগণ আমি আপনার সামনে আপনাদের সম্মুখে হাদিসগুলি পাঠ করার পর হাদিস নম্বরও বর্ণনা দিয়েছি সেখানে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রসুল এবং সুই সহি বোখারি এবং মুসলিমের হাদিস এবং আরও সুনানের হাদিস যে আল্লাহ রসুল এক রাকাত দ্বারাও বিতির করেছেন বা একের তিনের অধিক দ্বারাও বিতির পড়েছেন তাহলে যেই ভাই বা যারা এটা ফতুয়া দেন যে না তিন রাকাতেই বিতির তারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এই সমস্ত হাদিস উপেক্ষা করেন তাদেরকে ভয় দরকার। তারা সঙ্গে সঙ্গে যে না আমাদের মাঝহা বলা হয়েছে আর আল্লা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যে হাদিস সেগুলো কি ছোট সেটাকে উপেক্ষা করতে হবে এবং আল্লাহ রসুলের হাদিসের উপর কোন মাঝহাবের মত নিতে হবে একজন পন্ডিত সেটা যেই হোক যে কোনো ইমামেই হোক আল্লাহ রসুলের পর তিনি একজন উন্মতি তিনি আল্লাহ রসুলের একজন উম্মত আর সেই উম যার মধ্যে ভুল ত্রুটি হওয়া সম্ভব এরকম একজন লোক একজন পন্ডিতের কোথা বা তার ফতুয়া অনুযায়ী আমি আমল করবো আর আল্লাহকে ছুড়ে ফেলে দেবো এটা আসলে কোনো প্রকৃত মমিনের পরিচয় নয় এবং ভালোই মানের পরিচয় নয় দ্বিতীয় কথা বলা হয় যদি কোন মানুষের এরকম ভিত্তির পড়ে এক আকার বা একের অধিক তাহলে তাকে বলা হয় না নিষেধ করা হয় তোমার এরকম পড়া যাবে না সে যদি বলে যে না হাদিসে এসেছে তাই আমি পড়ছি তাহলে বলে যে না এটা অন্য মাঝভাবে কথা এটা আমাদের মাঝভাবে কথা নয় আর প্রশ্ন হলো যে ভাই আপনারাই তো বলেন যে চারটা মাঝভাবেই হোক তো যদি চারটা মাঝভাবেই হোক হয় তাহলে অন্য মাঝভাবে যদি তিনের বেশি বা কম বৃত্তির পর নিয়ম থাকে তাহলে আবার বাঘা কেন দিচ্ছেন নিষেধ কেন করছেন মোট কথা হলো ভাই এই আল্লা রসুল সাল্লামের এই সমস্ত আল্লাহ রসুল্লামের প্রতি ইমান এনেছে মানে আল্লাহ রসুলের অনুসরণ করার সে যখন রসুল সাক্ষী দিয়েছে মানে আল্লাহ রসুল সাল্লা সে অনুসরণ করার সাক্ষী দিয়েছে কিন্তু সে অনুসরণ করে না আর যে মানুষ এরকম কোন এক মাের অন্ধানুসরণ করে যাবে সে গোটা জীবন আল্লাহ প্রতি আমল করতে পারবে না কিন্তু একজন মানুষ যদি মাঝাবের অনুসরণ অন্ধানুসরণ না করে বরং মাঝাবের সেই সমস্ত কথা মানে যেটা করার এবং সুন অনুযায়ী তাহলে সে মানুষ আল্লাহ রসুলের সমস্ত হাদিসের উপরেই আমল করতে পারে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে পৃথিবীর নামাজ সম্পর্কে যে কয়েকটি মাসলা মাসাইল আল্লা রনত অনুযায়ী সকল নামাজ আদায় করার তৌফিক দান করেন কোন গোড়ামি অন্ধভক্ত এবং কোন মাঝাব ভক্ত হওয়ার পর আল্লা রসুলের সমস্ত সুননত ছেড়ে দিয়ে উপেক্ষা করার মতো খারাপ এবং মন্দ কাজ করা থেকে যেন আমাদেরকে বিরত রাখেন ওমা আলাইন আল্লাহ আসসালাম আলাইকুম ওরা